আবু হুরাই রাহ রাহতআ আলাহত বর্ণিত যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন শহরবাসী গ্রামবাসীর পক্ষ হয়ে বিক্রয় করবে না আর তোমরা মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে দালালি করবে না কেউ যেন তার ভাইয়ের ক্রয়ের উপরে দাম না বাড়ায় এবং কেউ যেন তার ভাইয়ের বিবাহের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয় আর কোনো স্ত্রীলোক যেন তার বোনের অর্থাৎ সতীনের পাত্রের অধিকারী হওয়ার উদ্দেশ্যে তার তালাকের চেষ্টা না করে